সাইব ইবনু ইয়াজিদ রজিয়াল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন মসজিদে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পেলে উসমান রজিয়াল্লাহ তাল্লাহ জুমার দিন দ্বিতীয় আজানের নির্দেশ দেন অথচ ইতপূর্বে জুমার দিন ইমাম যখন মেম্বরের উপর বসতেন তখন আজান দেওয়া হত